كُلُّ سَمَاوٍ وَمَا كَانَ وَالْمَنْعُوتُ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالَّذِينَ بَعَثُوا سِدٍّ قَمُوا فَادُوا قَدْ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الَّذِي فَلَّمْ يُمْنِي ذَلِكَ الْكِتَابُ لا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ قَالَ رَسُولُ اللَّهِ <الصرح> صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم نجلسي اللهم سر على محمد وعلى آل محمد كما صليت على إقراجيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد فيدي جلال سنة جزيب जोगे आयोजित पंचमतम तस्वीर ऋतु कुरान शिक्षा दिन शिक्षार गुरुत्तवाद विषय কিছু কথা বলার জন্য বড়দের পক্ষ থেকে নির্দেশ দা হয়েছে আমি চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিক দেন কোরআন ও হাদিসের আলোকে এই দুটি বিষয়ের উপরে কিছু কথা আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেন সবাই বলি আমি হক কথা দিনের কথা সহি কথা বিশুদ্ধভাবে বলার তৌফিক আল্লা দান করুন বলে আমি सही कथा सुने सही भाव कर प्रथम नम्बर जो आयात आयत क्षेत्र समस्त बुद्धिजीवी ज्ञानी सकली एक मत এই সমস্ত শব্দগুলো এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ এর পরের অংশটা আমরা সবাই উত্তেলাবাদ করি কোরআন শুরু করলে গোড়া হবে না তো মারবে আমরা তোর কোরআন পড়া ভুলে গেছি শরিফ পড়লে যে গোড়া হবে না এটা আমি লিখে দিতে পারা হবে কবরে ফেরেজ তো মার দেবে না তো পড়েন না बोई चलती। बोई चाहिए भूता हम और मानसर हम ठीक है ना जो बड़ साहित्यिक हम जो बड़ परामिष्ट हम तर लिखित उपन्यास बै पढ़े लिखित भ्रमण कहनी पढ़ें कवित बी पढ़ें गल्पर बी पढ़ें बार द्वित पृष्ठा उद्योग शतभार सम्पादना कई बोर लेखक मानूष बे भूलते बोर मजे पृथिवीर लिखे हल्ला के आलम महान रबुल आलमीन एम एक कितब पाठिए सोचना लग्नेता आवाज এই কিতাবের ভূমিকাতেই গোটা বিশ্বের সমস্ত বুদ্ধিजीवी গোটা বিশ্বের সমস্ত জ্ঞানী সাহিত্যিকদের চ্যালেঞ্জ করে বললেন জালিকাল কিতাব লা রাইবা সি জালিকাল কিতাব লা রাইবা আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব ওই যে কিতাব যে কিতাবটা তোমাদের মাদ্রাসার তাকে তাকে আছে যে কিতাবটা পড়ো যে কিতাবটা আসরের নামাজেও পড়ো যে কিতাবটা মহরিব নামাজেও পড়ো যেই কিতাবটা এশাল নামাজেও পড়ো যেই কিতাবটা চাষদের নামাজে ইসরাকের নামাজে আওয়ামী नाम आम आती वक्त नाम आईबा पढ़ो आल्लाई उद्देश्य पढ़े मुखटा थुए हाथ तुम तो पढ़ो साहित्यिक बो पढ़ो क्योंकि लेखक दबी करें बर সন্দেহ নেই ও দুনিয়ার মানুষ আমার এই কিতাবটাকে আমি আল্লাহর কিতাবটাকে এমন সাধারণ নভেল মনে করো না সাধারণ উপন্যাস মনে করো না সাধারণ গল্পের বই মনে করো না সাধারণ ভ্রমণ কাহিনীর বই মনে করো না এই কিতাবটা আমি অবদুল্লা আলম নাজিল করেছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই মানে কি এই কিতাবে একটা হরফে কোনো সন্দেহ নেই এই কিতাবে একটা কালিমায় একটা পক্ষে কোনো देह नहीं आला समस्त जगत रबी एक जगत नगत सन्देह नहीं जारे नाजिल हो বলেন রহমত জগতের জন্য আলমে আর হামের জন্য হৃদয় কোনো সন্দেহ নেই এই কিতাবটা আলমে আর জন্য হৃদয়ত কোনো সন্দেহ নেই এই কিতাবটা আলমের দুনিয়ার জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা আলমের জামাদাতের জন্য হৃদয়ত সন্দেহ নেই এই কিতাবটা আলমের মালাইকার জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা আরবের জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা অনারবের জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই লম্বার জন্য হৃদয়ত সন্দেহ জন্য নাজিল হয়েছে সন্দেহ নেই এই কিতাবটা গায়ের আরেমের জন্য নাজিল হয়েছে সন্দেহ নেই এটা এমন এক কিতাব যে কিতাব দুনিয়াতেও কাজে লাগবে সন্দেহ নেই এই কিতাব কবর কাজে লাগবে সন্দেহ হনেই এই কিতাবটা হাসলেও কাজে লাগবে সন্দেহ নেই এই কিতাবটা সন্দেহ নেই নবীর উপরে তেইশ বছরের নবতী জিন্দিগিতে সুরা সুরা করে পাঠ পাঠ করে নবীর উপরে অবতীর্ণ হয়েছে কোন সন্দেহ নেই যেই কুরন্দার কোরআনে সন্দেহ করে তার কি সন্দেহ আছে কোরআনে কোন সন্দেহ নেই কোরআনে কোন সন্দেহ আছে কোরআনে কোন সন্দেহ সন্দেহকারী নাই কোরআনে তো কোনো সন্দেহ নাই কিন্তু সন্দেহকারী আছে কি নেই এক ব্যক্তি রাত্রে বেলা সাজে উঠছে পূর্ণিমা চালু খুব সুন্দর ওই ব্যক্তি তার বিবির রাখবে বিবি আস ওই কেন দেখো কি সুন্দর চাঁদি তার বাচ্চা সহ তো বাচ্চা রাত্রের বেলা যা করে তা করছে কি করে বুঝুন তো এখন বাচ্চা যা করছে তা ওই মহিলার হাতেও কিছুটা লাগছে হাতে কিছুটা তো করবে কি করবে না লাগবে না তো মহিলা দৌড়ায় সাজে আসে এখন সামি দেখাইছে ওই দেখো পূর্ণিমা চাঁদ এবার মহিলাও হাত বাড়াইছে হা হা চাঁদ তো অনেক সুন্দর হাত যখন বাড়াই সে আসবে গন্ধটা সাঁধে না তার হাতে আরে ভাই কোথায় বলেন না কোথায় গন্ধ তো যেই কোরঙ্গার বলে কোরআনে সন্দেহ আছে আসলে তার অন্তর পচে গেছে তার অন্তর পচার দুর্গন্ধে কোরআনে কোন আগে এখানে একটা কথা বলে নেওয়া দরকার এখানে আল্লাহ শব্দ বলেছেন দালিকাল কিতাব বলেন না কোলাঙ্গার পড়লে বলা হবে না তো तो शब्द व्यवहार करी एक हलोलि काशी मानी की का दूरे তো কাছে শব্দ কি ব্যবহার হয় হা দা কি হা আর দূরের ক্ষেত্রে জালিকা দূরের ক্ষেত্রে কি বলেন না দূরের ক্ষেত্রে ভালো করে বুঝবে। কোরআন যখন জিব্রাইল নিয়ে আসলো নবীর কাছে কোরআন চলে আসছে কোরআন আছে এটার আর বিশব্দ কি জালিকা হবে না হাজা হবে কি হবে তাহলে আমাদের বুদ্ধি অনুযায়ী আল্লাহর বলা দরকার ছিল হাজাল ঠিক ভাই संश् जबाब्र कुरान नाम तीन टाइम क्या বলেন এক নম্বর নাম হলো কালামুল্লাহ গুনা হবে না তো বলেন না কি রাম কালামুল্লা কোরআন তিন নম্বর নাম কি এক নম্বর কালামুল্লাহ দুই নম্বর কোরআন বলেন না নম্বর কি तीन नम्बर किता बुझाम कथा कल्लाने कथाटा आल्लावित्र जबान दिए बार नाम कलम की आल्ला বলেন না আল্লাহ বলেছেন হয়ে গেল এবার জিব্রাইল আল্লা কালামুল্লাহ এনে নবীকে বললেন নবীকে শোনাইলেন নবীর পবিত্র জবান দিয়ে আল্লাহর কালামটা যখন কি করলেন তখন সেটি পঠিত হয়ে কোরআন মানে পঠিত যা পড়া হয় তো নবীর পবিত্র জবান যখন আল্লাহর কালামটা পড়লো তখন নাম হলো কোরআন নাম হলো কথা বুঝতেছে আল্লাহ বললেন হলো মলাটের মাঝখানে না থাকে তার নাম কিতাব তার নাম কি দুইটা মলাটের মাঝখানে থাকে না বই তো যেটা দুই মলাটের মাঝখানে থাকে এর নাম বলেন এর নাম কি আল্লা যখন কোরআনকে বলেছেন তখন এটা কি আল্লাহ বললেন সেটি কি হয়েছে এবার নবীর পবিত্র জবান পড়েছে তো হলো হলো কি এখন কিতাব তো বলা হয় দুই মোলাটের মাঝখানে থাকলে তো আল্লাহ যখন বলেছেন তখন সেটি কিতাব ছিল যখন নবী পড়েছেন তখনও কিতাব ছিল করেছেন তখন হজরত নির্দেশ দিলেন হজরতল্লাহ আনহু এসে কিতাব পালানোর ওই পদ্ধতি ওই পদক্ষেপ গ্রহণ করলেন আর হজরত উসমান রবিআল্লাহ আনহুর সময়ে এসে दूर हजरते का दूर बुजेना কিতাব কি কাছে ছিল না দূরে নবী পড়েছেন কোরআন আল্লাহ বলেছেন কালাম উল্লাহ আর কিতাব তো হয়েছে হজরত উসমানের আমলে কোন আমলে বলেন না বলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো আমি কোনো সন্দেহ নাই আর পরবর্তীতে ওই দূরে উসমানের আমলে উসমানের লেখার মাধ্যমে মোয়াবিয়ার লেখার মাধ্যমে যে কোরআনটা কিতাবে রূপান্তরিত হবে কিতাব ওই কিতাবেও কোন সন্দেহ নাই ওই কিতাবেও কোন সন্দেহ আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন যে সন্দেহকারী আসবে সন্দেহকারী যে সন্দেহকারী এসে নজ্লা বলবে আমার তো জবানও আসতে ভয় হচ্ছে শিয়া মতবাদ এবং জঘন্য মতবাদ যে বর্তমানে যে কোরআন শরীফ পাওয়া যায় এটা নাকি সরাবুর সাহাবিদের লিখিত তো ওরা ঈশা কোরআনে সন্দেহ করলো কি করে নেই করে নেই যেমন আমরা কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বলি বোকারি কোনটা কি বলি ওই শিয়া মতবাদীরা কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বলে আছে কি নাই এই জন্য আল্লাহ আগেই বলেছেন ওই যে কিতাব হবে ওই কিতাবেও কোনো সন্দেহ ওই কিতাবে কোনো সন্দেহ মজার কথা বলি উসুলে লিখেছে। যে এখন যে কোরআন আছে বর্তমানে পাওয়া যায় বর্তমানে আছে কত ছয় হাজার দুইশো ছত্রিশ ওরা বলে যে না কোরআনের আয়াত হল হাজার কত হাজার কাফিতে শিয়ারা লিখেছে যে ওই সতেরো হাজার ওই কিতাবটা এটার লম্বা হলো এটা সত্তর গজ কত গা কত গা সত্তর হয় তাহলে কয় গজ হবে না কত গটাকে যদি মানে ফুটে নিয়ে যান তাহলে ১৪০ চল্লিশ হয় হয় কত চারশো ফুট চারশো এদের কোরআ লম্বা কতটুকু চারশো বিশ ফুট মানে ফোর টোয়েন্টি কত হবে তো যাদের কিতাম ফোর টোয়েন্টি ওই দলও ফোর টোয়েন্টি ওই কি এখন প্রশ্ন হলো কোরআন শরীফ আছে কই প্রশ্ন হবে না এখন ফুট লম্বা এই কোরআন শরীফ পরার জন্য তো সবার কাছে একটা করে হুন্ডা থাকছে হুন্ডা লাগবে না মোটর বাইক চালা এত কোরআন শরীফ যাবে এখন প্রশ্ন হলো কোরআন শরীফ আসে আসে কোথায় তো মকবুল মকবুল হোসেন দেহলি ওই শিয়ার বাচ্চা লিখেছে যে কোরআন শরীফটা আছে বর্তমানে শহরে বাগদাদ শহরের একটা বড় একটা গুহা আছে ওই গুহার ভিতরে ইমাম মাহাদি ওই কোরআন শরীফ লোক ঘুমায় আছে কোরআন শরীফ লোক কি করে আছে তো বোঝাই দেবিল্লাহ ফারুকি রহমতুল্লাহ আলী বলতেন আর ওদের ইমাম মাহাদি কোথায় ইমাম মাহাদি আমাদেরও কিন্তু ওদের যেই আটিদায় ইমাম মাহাদিকে বিশ্বাস করে সেই আটিদায় আমরা ইমাম মাহাদিকে বিশ্বাস করি তো উনি বলেন ওদের ইমাম গর্তে আর ওরা বাজারে বাজারে ফেতনাবাদি করে পরিষ্কার শুনে রাখেন বর্তমান জমানার যে শিয়ারা আছে ওই রাফিজি শিয়ারা নিশ্চিত নিশ্চিত নিশ্চিত কাফল শিয়ারা আয়াতুল্লাহ খুমিনিকে আমাদের অনেক ভাই না বোঝার কারণে ইরানের বৈপ্লবিক নেতা আয়াতুল্লাহ খুমিনিকে অনেক ভাইরা মনে করেন যে এরা বুঝি ইসলামিক প্রজাতন্ত্রের এক মহানায়ক प्रजतंत्र महानायक नाफराम कह मुसलमान मुसलमान थकते शे আল্লা আয়াতে বলতেছেন মক্কার আল্লাহ বললেন ভালো করে বুঝলেন আল্লাহ কাদের কে বলতেছেন মক্কার মুশ্রিফদেরকে কাদেরকে। प्रश्न हल कार मत ईमान आनबे आल्ला कमा जेमी भावे लोकान लोक साहब कारा छो আনো ও হাবের আনো, কার মতো হুবাইবের মতো কার মতো আমর বিন জুমু এর মতো কার মতো সাহবিনের মতো ইমান আনো কাদের মতো ইমান দেবেন কথা বলে বাংলা ভাষায় সহস্তর জলে বলবেন যে মতো কাদের কি বলে तो मक्कर मुशरे कह सहर मत गर्धपर मतबल के लिए गर्धप गर्धप की गाली सहबी के शब्द गाली दिल जो आल्ला खराब मानुष कई से चुप कर যদি আল্লাহ কিচ্ছু না বলতেন তাহলে সাড়ে চোদ্দশো বছর পরে এসে সাহাবির বিরুদ্ধে গালি দিলে আমরাও কিচ্ছু করতাম না আমরাও কিচ্ছু কিন্তু খেয়াল করি আলম আমাদের মহান রব্বুর আলমিন সাথে সাথে আয়াতিল করলেন সাবিকে গালি দিয়েছে গদ্ধ বলে এবার আল্লাহ শব্দের দিকে দেখান আল্লাহ বলতেছেন আলা আলা खबरदार एक नम्बर ताकि नम्बर आल्लाब्दीन ताकि सह ओस दिखे निक्षिप्त कर गर्धवे गिप्त हो तीन टाता सह ओचक मुखे निक्षिप्त करते तरीका ना तरीका अल्लाह আল্লাহ জানিয়ে দিয়েছেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে সতর্ক করে দিয়েছেন যেই গন্ধা দানে যেই গন্ধা ঐতিহাসিকের নোংরা কলম সাহাবির বিরুদ্ধে উঠে সাহাবিকে যদি কাফের বলে তাহলে তাকে তিনটা সহানুভি বলা যে ব্যক্তির গঙ্গা জবান সাবিকে সবক্ষণ বেশি ক্ষমতা লুভি বলবে তাকে তিনটা তাকির সহজ ওই গাড়িটা ফিরিয়ে দেওয়া তরিকা আমাদের না তরিকে আল্লাহ তরিকাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মূর্তাদ বলবে সাহাবিকে তাকে মুরতাদ বলতে হবে যে কাফের বলবে সাহাবিকে তাকে কাফের বলতে হবে যে দুনিয়ার লুভি বলবে তাকে দুনিয়া লুভি তরিকাটা নিশ্চিত নিশ্চিত কাফেরা মুসলমান না কাফের নিশ্চিত নিশ্চিত কাফের নামাজ পড়তে পড়তে উপরে সামরা ফিরে গিয়ে এরপরে যদি ওদের ভিতরের গোস্ত বের হয়ে যায় এরপরে হাড যদি চুর হয়ে যায় ওই শিয়াদের নামাজের আল্লাহর কাছে কোন দাম নেই শিয়াদের নামাজ আল্লাহ প্রসঙ্গ করে আরেকটা কথা বলি এই শিয়া মতবার জঘন্য অথচ আবুল আসল আলী নজীবীর আলী তার পৃথিবী বিখ্যাত কিতাব তারই সে দাওয়াত আজিমৎ কিতাবের মাঝে লিখেছেন আমরা দুর্ভাগা হলাম এই ঘুরে আসার কারণে আমাদের মুসলমানদের মাঝে শিয়াদের কিছু আখিদাও ঢুকে গেছে শিয়াদের কিছু ওদের প্রভাবে আমরা এতটাই প্রভাবিত যেমন আমি যদি এখানে আপনাদেরকে প্রশ্ন করুন বলেন তো নাতির আপনি কতজন ছিল শিয়ারা আমাদের মস্তিষ্ক ঢুকাইয়া দিছে নবীর নাতির দুইজন কয় ধান আর হোসেন হাসান সবাই জানিনা আমরা হাসান হোসেন হাসান হুসেন নবীর ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি অবশ্যই ভালোবাসি তারা উভয়জন জান্নাতের সর্দার কথা সর্দার জান্নাতে যুবকদের সর্দার হবেন তারা কথা সত্য কিন্তু নবীর নাতি কি দুইজনই আর কেউ ছিলেন না এরা আমরা ভুলে গেছি কেন ভুলে গিয়েছি শিয়াদের ওই মাতমের কারণে শিয়াদের এই হায় হুসাইন হায় হুসাইন মাতমের কারণে আমরা নবীর দৌহিদ্রদের ভুলে গেছি নবীর কন্যা কয়জন বলেন না আপনাদেরকে শোনায় বড় কন্যা ছিলেন নাকি দ্বিতীয় কন্যা হজরত রুকাইয়া দ্বিতীয় কন্যা হসে তিন নম্বর কন্যা হসরতে উম্মে কুলসুম তিন নম্বর কন্যা আরে নামটা মুখস্থ করেন না প্রথম কন্যা নাম না প্রথম কন্যা নাম কি আরেক কন্যা কন্যা তিন নম্বর উম্মে কুলসুল তিন নম্বর চার নম্বর ফাহেমা চার নাম্বার। তো কন্যা কয়জন হলো চারজন প্রথম কন্যা আবুলের ছেলে দ্বিতীয় কন্যা পোড়া করিম সোল্লাফ আলী হোসাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করে দেয় তখন এই কপাল তার ছেলেকে দিয়ে নবীর কন্যাকে তালাক দেয় বলে নজি তো এরপরে রসুরি করিম সোল্লাফ আলী ওসাল্লাম বিয়ে দেন একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান ছেলে সন্তানের নাম ছিল আলী বিন আবুল আলী বিন আলী নাম ছিল আলী আপনারা অনেকে পড়েছেন আলী হোসাল্লাম যখন ছিল না এই আলী ছিল আলী বিন আবুল আস নবীর নবীর কি এই আলী নবীর নাতি না জয়নবের কন্যা নবীর কি বলেন না নবীর কি আরে ভাই নবীরা শিয়ারা ঘুরে আসছে নবীর আরেক নাতনি হজরতের জয়নাবল আহান কন্যা সন্তান নাম উমামা নাম কি আব্দুল্লাহ নাম কি এই আবদুল্লা বিন ওসমান নবীর নাতি নবীর আবদুল্লা বিন ওসমান নবীর নাতি যেমন হাসান নবীর নাতি হুসাইন নবীর নাতি আব্দুল্লা বিন ওসমানও এই নাম ভুলছে কেন হজরত নাতি আব্দুল্লা বিন আবুল আসের নাম আবদুল্লা বিন ওসমানের নাম আমরা ভুলছি এই আবদুল্লাহ নবীর নাতি কিনাদিনা এরপরে হজরত রুকাইয়া নাদ আনহা এর কোন সন্তান হয় নাই কিন্তু হজরত ফাতেমা রবি আনহার প্রথম দ্বিতীয় আরেকটা কন্যা হয় হজরত ফাতেমা তার প্রতি মহাব্বত করে তার দ্বিতীয় বোন হজরতে লুকাইয়ার নাম নামে নাম রাখেন লুকাইয়া নাম কি রাখেন বুনকে কত মহাব্বত করতেন আল্লাহ হয় তৃতীয় আরেকটা কন্যা হয় ওই কুলসুম কয় কন্যা হলো এই তিনজন কি নবীর নাতনি না বুঝেনা বুঝে না এই সৈরব এই রুকাইয়া এই কুলসুম নবীর নাতনি নবীর নাতনি না যেমন হজরতে ফাতেমা রবি আনহার গর্বের একটা ছেলে সন্তান হয় তখন হজরতে আলী রবি তানহ নিজে তো খুব সাহসী ছিলেন বড় বীর ছিলেন তো এই জন্য ছেলের নাম রাখেন হারাব কি নাম রাখেন নবী বলেন হারফ নাম ভালো না এটা পাল্টাও নাম রাখো হাসান নাম রাখো হজরতার চার নাম সন্তানের নাম হাসান হয় হজরত আলী তার নাম রাখেন হারফ নবী বলেন না না হারফ নাম ভালো না তার নাম রাখো হুসেন এরপরে আরেক ছেলে হয় হজরত আলী তারও নাম রাখেন হারফ নবী বলেন না না হারফ তার নাম রাখো মহসিন নাম রাখো এবার হিসাব করে যেমন হাসান হুসাইন ছিল হুসাইন যেমন নবীর নাতি তেমনি ভাবে ওই আলী বিন আবুল নাতি কিন্তু শিয়ারা এই নামগুলো আমাদের কাজ পর্যন্ত আসতে দেয় খালি হাই হাসান আরো বড় ভয়ঙ্কর জিনিস হলো যেহেতু বইয়ের নাম বইয়ের লেখক আবুল আব্বাস আল কুম্মি আরবি কিতাব বিহারুল আনোয়ার তাদের সবচেয়ে বড় হালেন आस, साधारण मुसलमान के भारत ख्याल कर भारत ख्याल क्या बुजते ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন আপনি আমাকে আপনার বাড়িতে আনার জন্য একশো চিঠি লিখলেন পাঁচশো চিনি লিখলেন ওই চিঠি দিয়ে দাওয়াত দিলেন যে হুজুর আমার এলাকায় আসেন আমাদের সোনাগামীতে আসেন আমাদের চৌরাস্তা এলাকায় আসেন কয়শো চিঠি পাঁচশো চিনি লিখলেন কয়শো চিনি ওই পাইয়া আমি আসলাম আপনার এলাকায় আপনি আমাকে আমার কলার চেপে আমাকে আঘাত করলো আমাকে রক্তাক্তি এরপরে যখন আমার ভাইরা আসবে আমার বাবা আসবে আমার মা আসবে আমার বিবিরা আসবে আমার সন্তানরা আসবে আইসা যারা হত্যা করেছে তাদেরকে ধরবে না আগে আপনার কলারটা ধরে বলবে ও বেটা তুই পাঁচশো আঘাত পড়ে নাই কেন তুমি রক্তাক্ত হাও নাই কেন তুমি শহীদ হাও নাই কেন তোমার গোডান আলাদা হাও নাই কেন এগুলো বলে আমার আত্মীয়রা আপনার আগে ধরবে ঠিক না ভাই অল্প থেকে বুঝতেছে ভালো করে বুঝবেন এই জায়গায় কুম্ভ লেখা ওই সুখার্তের আত্মনাদের প্রথম নাম্বার খণ্ডের কারবার ইতিহাস অংশে আপনারা দেখবেন যে উদের সতেরো সাত আঠারো জন মিলে মিটিং করতেছে আমরা বারোশো লিখছি কয়শো চিঠি বলেন না কত বারোশ চিঠি লিখছি হজরতে হুসাইনের কাছে আবেদন করেছি হে হুসাইন বিন আলী আমরা তোমার আব্বার শিয়া তোমার আব্বার তুমি কুফায় আসো কুফায় এসে যখন এসেছিল তখন তোমরা যেভাবে গাদ্দারি করছো এইবার হুসে সাথে তেমন গাদ্দারি করবো না তো ওরা করে না গাদ্দারি বুঝবে ওই শিয়ারা বলতেছে আমরা দাওয়াত দিয়েছি হুসাইনের গায়ে আচর করতে দেব তখন ওদের একজন বলে আচ্ছা মুসলিম বিন আকিল তো আসছিল তাকে তো তোমরা সহযোগিতা করো নাই ওরা বলে না না এবার আর গাদদারি না এবার শতার্থের আর্থনাদের দ্বিতীয় খণ্ড আর বিহারুল আনুমের তৃতীয় খণ্ড খুলে দেখেন কারবার আলী রবিহ যখন আসলেন তার বক্তৃতা ও কুফার অধিবাসীরা ও কুফার অমুক নেতা ও কুফার তমুক নেতা তুমি তো আমারে চিঠি লিখছিল তুমি আমাকে তোমরা আমাকে চিঠি লিখেছ এখন আমাকে রেখে পালাচ্ছ কেন তোমরা আমাকে চিঠি লিখে বলেছিলে আমার সামনে থাকবে আমার পেছনে থাকবে আমার ডানে অধিবাসীরা চিঠি লিখে আমাকে এনে আমাকে সত্রুর হাতে রেখে যাও কেন কে বলতেছেন ভাই কে বলতেছেন কে বলতেছেন আরে আমি সুন্নি বলতেছি না এরপরে আপনি খুলেন ওই সুখার্থের আর্থনাদের একশো নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খন্ডের একশো নম্বর পৃষ্ঠা পরিষ্কার শব্দে সৈনব বিনতে আরি সৈনব বিনতে আলী বড় কন্যা ময়দান থেকে কুফায় আসলেন কুফায় এসে দেখেন মহিলারা বাড়ি ঘর থেকে বের হয়ে এসে মাতম শুরু করে দিচ্ছে বিনতে আলী ওই মহিলাদের ধমক দিলেন এই ধমকের কথাটাও আমি বলি নাই সুতার্থের আত্মরাদে এসেছে বিহাল আনুয়ারে বাকের মজলিসি লিখেছে তখন জৈনব বিন্তে আলীর খুদ্ এক চৌকার মধ্যে দাঁড়িয়ে এক উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনিছে অথচ আমার ভাইকে শত্রুর হাতে ফেলে দিয়ে তোমাদের স্বামীরা তোমাদের ভাইরা তাদের পাশে ছিল না পাশে ভাইরা গাদ্দারি করছে কি করছে এখন আমরা যারা শুনিনি আমরা কি করব? আমরা তোকে বলবো আফসাল তুই দাবাত দিয়েছিস তুই সারা বিশ্বের সাধারণ মুসলমানকে বাড়িতে আসার দাওয়াত দিয়েছ প্রশ্ন হলো নবীর থেকে রক্ত ঝরেছে নবীর নাতির শরীর রক্তাক্ত হয়েছে নবীর আত্মীয় সদরের গলায় ছুরি চলেছে তিন তিনটি যাবৎ তুমি ছিলা করে আমাদেরকে বোকা বানাচ্ছি না তুমি পারো সবজি দিয়ে লিখে হজরত এ হুসাইনকে দাওয়াত দিয়ে এনেছ আর হুসাইন বলতেছেন তোমরা দাওয়াত দিয়ে আমার সাথে করেছো। আমার তোমরা ছিলে পরিষ্কার এই শিয়ারা মাতনের নাটককারী ওই শিয়ারাই হজরত এ হুসাইনের আসল হত্যা বর্তমানের শিয়ারাই হজরত হুসাইনের প্রকৃত খুনি खनिरा हजरते हुसैन के हत्या करजरते आली केत्या कर मुस्लिम मानुषर सामने नाटक कर मतम करो बोली दुनिया तो मतम करते थको मृत्यु पर्त मतम करबरे गा डांडा खाइए मतम करते थकिन সিয়ারা কি প্রকৃত হত্যা করে সিয়ারা কি নাটক করে না বর্তমান ইসলামের নামে ওদের ধর্ম পালন হয় রাস্তায় কোথায় কি বলেন তো পৃথিবীর কোন ধর্ম রাস্তায় পালন হয় বৌদ্ধ তাদের প্রার্থনা অনুষ্ঠান কি রাস্তায় করে না গির্জায় গির্জায় না তাদের প্যাগোড়ায় বৌদ্ধা করে পেগোড়ায় হিন্দুরা করে মন্দিরে খ্রিস্টানরা দুইটা ফেরকা এর মাঝে একটা ফেরকা হলো শিয়া রাফিজি কাফের ফেরকা আরেকটা হলো মুসলিম মুসলিম সুন্নি নাম ধারী বেদাতি যশ্নে জুলুসি না এই ধরো ফেরকার ধর্মে চলে রাস্তায় কোন ধর্মের কাজ হয় তো শিয়ালের ধর্মীয় অনুষ্ঠান উদের ওই পুরুষের উদের ওই আসুরার অনুষ্ঠানের তাজিয়া মিছিল হয় রাস্তায় আর আমাদের বাংলাদেশের সুন্নি নামদারিদের ওই জশ্নে জুলুস হয় কোথায় রাস্তায় না গেলে ওদের পেটের ভাত ওজন হয় সেহারায় নবীর নাই পোষাকেও নবীর সুন্নত নাই আখলাকেও কেউ নবীর নাই বাড়িতে সুন্নত নাই হে বিয়ে করছে বিয়ের নবীর বিয়ে দিয়েছে নবীর তরিকা নাই জিন্দিগির কোন জায়গায় এসকে কে রসুলের সামান্য চিহ্নও নাই আর রাস্তায় রাস্তায় শিকা মারে হ্যাঁ নাকি আসে আসলে এরছে বড় বাঘ পারার কেউ নেই সহজ কথা বলি সহজ কথা সহজ কথা আপনার বাড়িতে মেহমান দাওয়াতছেন তো মেহমানের দাওয়াতের খুশিতে আপনি রাস্তায় পঞ্চাশটা গেট লাগালেন কয়টা গেট বলেন না কটা গেট তো লাগাইলেন লাগাইলেন আবার লাল নীতি লাল নীল বাতিলেন আপনার বাড়ির উপরে ঝান্ডা প্যান্ডেলের জন্য গজলো গেইতেছেন গানও গেইতেছেন ওই মেহমানের জন্য বিশাল প্যান্ডেল বানাইলেন এলাকায় এলাকায় চিকা মারলেন লেখলেন আমি ওর আমি ওই মেহমানের আশেখ তার আশেখে বড় খুশি এবার মেহমান আসলো মেহমান বাড়িতে আসার পরে আপনাকে কাগজ সাফাইছি তাও ঠিক আমি আমার বাড়িতে ঝান্ডা ঢানাইছি তাও ঠিক আমি তোমার জন্য এলাকায় বড় বড় বড় বড় গেট বানাইছি তাও ঠিক কিন্তু তোমার একটা কথা আমার না একটা কথা মেহমান খুব খুশি আমি তো তোমার জন্য গজল গাইতেছি আমি তো তোমার জন্য লাল নীল বাতি দাঁড়াইছি আমি তো তোমার জন্য র্যালি বার করছি আমি তো তোমার জন্য বড় বড় কথা লিখে আমি তো দেয়ালে দেয়ালে চিঠা কিন্তু তোমার একটা কথা মানুষ না তোমার একটা কথা প্যান্ডেল ও বাড়াইতে পারে না এসকে কবিতাও দেখতে পারে না কিন্তু ওই মেহমান যখন আসলো মেহমান তাই করে তাহলে ওই মেহমান খুশি তাহলে মেহমান भारत क्या बुझे नबी एस नबीर सुन्नत के गोटा विश्व मन चित्र पहुंचे दीते नबीर चेहरा आखला नबीर चरित्र नबीर सबकि चेहरा सुन्नत नई पोषा केखला के जिंदगी को जगह नबी सुन्नत नहीं आरो नबी आगमने खुशी एर चे ब কথা বলেন নামটা এসকের কথা পাল্টে গেছে বিশ্বের কারণে পাল্টে গেছে মানুষের নাম দুইটা থাকে কয়টা নাম থাকে বলেন না কয়টা নাম একটা হলো তার আসল নাম আরেকটা হলো তার কামা নাম কি নাম বলেন না কি বলা নাম যেমন আপনার এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল উদ্দুস নাম কি এখন সে রিক্সা চালায় কি চালায় আপনি ডাকতেছেন ও রিক্সাওয়ালা ভাই ও রিক্সাওয়ালা তার নাম না কামা নাম না কি বলার নাম তো এক ব্যক্তির নাম দুইটা হয় একটা তার আসল নাম আর একটা তার কামা নাম কি বলার নাম বলেন না কি বলার নাম তো নবীর একজন আশিক ছিল তার আসল নাম হলো আব্দুল্লাহ। সাথে বলেন না বিন আবদুল্লাহাফা তার নাম রে তার কি আর এই এসকে সাহাবিরা নাম হল আবু বকর আবু বকর আসল নাম না এসকে কে রসুলওয়ালা নাম না কিওয়ালা নাম এস কে রসুলা নাম কিন্তু আসল আবু বকর ছিল নাম হলো আবদুল্লা বিন আবি কুহাপা আবদুল্লা বিন মানে প্রাকতিক তো বলে বকর মানে বলল না প্রাকতিক তো বলে বকর মানে বকর ও আবু বকর মানে যেমন আবু হানিফা মানে হানিফওয়ালা হানিফার বাপ না আবু হানিফা মানে এক হলো নাম নাম ছিল বিন সাবেব আর কাম হলো হানিফকে তার কাজটা কামটা দিন হানিফ একত্র করার কাজ মানুষের কাছে এমন প্রসিদ্ধি পেয়েছে মানুষ নরমান বিন সাবেব ভুলে গেছে কিন্তু কামওয়ালা নাম আবু হানিফা মনে রাখছে কাম নাম আবু হানিফা আব্দুল্লাবিন আর কামার নাম কি বলেন না কামলা নাম কি আবু বকর মানে বকরওয়ালা বকর বলা হয় যে আগে বার হয় যে পা আগে বলেন না যে পা আগে এখন আব্দুল্লা বিন আবি কুয়াফাকে আবু বকর কেন বলা হয় আত্মীয়র বাহিরে যিনি সর্বপ্রথম ইমান আনার জন্য আগে বাড়িয়েছেন তার নাম আবদুল্লাবিন আবি কুয়াফা নবী বললেন আমি বিয়ে করব তুই সর্বপ্রথম নিজের কন্যা আয়েসাকে নিয়ে তার নাম আব্দুল্লাবিনা সর্বপ্রথম আমি গাড়ে সৌরে ঢুকবো তুই সর্বপ্রথম নবীর আগে যে পা আগে বাড়িয়েছেন যে বকর হয়েছেন তার নাম আবদুল্লাবিন আবি কুয়াফা নবী বললেন তবু যুদ্ধের জন্য অনুদান দিতে হবে দান করতে হবে তো সর্বপ্রথম যিনি বাড়ির সব কিছু নিয়ে আগে বাড়িয়েছেন বকর হয়েছেন তার নাম আবদুল্লাবিন আবী কোয়াফা শুধু তাই নয় নবীনের বয়স তেষট্টি বছর আবদুল্লাবিন আবি কুয়াফার বয়সও হয়েছিল ত্রিশ বছর নবীর বিষ্পানো হয় আবদুল্লাবিন আবি খুয়াফাকে বিষ দিয়েছিল এক ইহুদি মহিলা নবীকে বিশ দেওয়া হয়েছিল খাবারে আবদুল্লাবিন আবি খুয়াফাকে বিশ দেওয়া হয়েছিল খাবারে নবীর সাথে খানায় শহীদ ছিলেন একজন আব্দুল্লাহ বিন আবি কুয়াফার সাথেও খানায় শহীদ ছিলেন একজন সাহাবি নবীর সাথে খানায় শহীদ সাহাবি বিস্পান করে সেখানেই শহীদ হয়ে যান নবীকে আল্লাহ পা আবি কুয়াফার সাথেও খানায় শহীদ সাহাবি সেখানে তারও মাথা বেতা জ্বর হয়েছিল নবীর কন্যাও চাকরি পিছিয়েছেন আবদুল্লাবিন আবিফার কন্যাও চাকরি পিছিয়েছেন নবীর নাতিও শহীদ হয়েছেন আবদুল্লাবিন আবি ফুয়াফার নাতিও শহীদ হয়েছেন নাতিকে অন্যায় ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে আবদুল্লাবিন আবি কুয়াফার নাতিকে অন্যায় ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে নবী ইন্ত পূর্ব মুহূর্তে চেয়েছেন আবদুল্লাবিনের পূর্ব মুহূর্তে আবি কুয়াফা ইন্কাল করেছেন সেই ঘরে নবীর এতেকালের সময় মাথার পাশে বসা আম্মাদান আয়সা আবদুল্লাবিন আবি কুয়াফার এতেকালের সময় মাথার পাশে বসা আম্মাদান আয়সা নবী ইন্তেকাল করেছেন যেই নামাজ পড়ার জন্য নবীর যায় নামাজে যিনি বকর হয়ে আগেছেন কারণ আবি আবিফা নবীর এতেকালের পরে যে চাদর দিয়ে ঢাকা হয় আব্দুল্লাবিন আবি কুয়াফাকে সেই চাদর দিয়ে থাকা হয় নবীকে সেই খাটিয় রাখা হয় আব্দুল্লাবিনে আমি নবী মোহাম্মদ যখন উঠব আমার সাথে উঠবে আবদুল্লাবিন আবি কুয়াফা আমি যেদিকে যাব আমার সাথে যাবে আব্দুল্লাবিন আবি কুয়াফা চাঙ্গাতে গিয়ে সর্বপ্রথম যার সাথে সালাম হবে মুসাফা হবে তার নাম আব্দুল্লা বিন আবি তার যেহেতু আব্দুল্লা নামী এই সাবি मानुष पा ता, नाम भूले गा नाम आबू बकर मन रेखे बुझा गया नबीर आशे যেই ব্যক্তির পুরা জিন্দগির সব জায়গায় নবীর সুন্নদ ঝলকে উঠে কথা বুঝেন আজকে সুট মুখে একটা আল্লাহ শিখা যায় আল্লাহওয়ালার আসেন পদ্ধতি যারে দেখলে আল্লাহর কথা মনে হয় হে আল্লাহ বুঝে না যারে দেখলে কার কথা মনে হয় যারে দেখলে আল্লাহর কথা মনে হয় সে কি গান্জা ঘুরে দেখলো আল্লাহর কথা মনে হয় না মাদারের সামনে বুঝে ফোন করলে আল্লাহর কথা মনে হয় না হ্যাঁ যারে দেখলে কার কথা মনে হয় যারে দেখলে আল্লাহর কথা মনে হয় সে আল্লাহ সে কি আর যারে দেখলে নবীর কথা মনে হয় পরিবার এমন ছিল নবীর চলাচল এমন ছিল নবীর পদ্মা এমন ছিল নবীর নামাজটা এমন খুশুখুসু বলা ছিল যাকে দেখলেই নবীর কথা মনে হয় সে সত্যিকার পাঁচ হয়ে সে সত্যিকার আর যেই পাট পাড়ের চেহারা পোশাক কালা চরিত্র জিন্দিগির কোন জায়গায় হারিকেন্দ্রীয় নবীর অংশ পাওয়া যায় না আর দেয়ালে দেয়ালে সবচেয়ে বড় পাট সবচেয়ে বড় কি দেয়ালে দেয়ালে লেখলে আশে গুলো এক আবু আরেব নবীর শত্রু ছিল না আত্মীয় ছিল শত্রু ছিল বলে না শত্রু ছিল নবীর আপন চা ছিল না জানাতি না জানান নামি জান্নাত বুঝবেন নবীর আপন চাচা নবীর রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আবু তালেব এমন নবীর আশেপ ছিল যেত নবীকে যখন বন্দি করা হয় শিব এ আবি এই আবু তালেব কাফের থাকা অবস্থায় নবীর সাথে ওই শিব আবি তালেব জেলখানায় বন্দী হয়ে যায় ওই জেলখানার খারা বন্ধু ছিল পানি বন্ধ ছিল আঘাত করতে নিত না নবীকে কোলে নিয়েছে নবীকে চুমু খেয়েছে নবীর জন্য কবিতা লিখেছে কিন্তু তার এই ভালোবাসা তার এই মহাব্বত তার এই এস নবীর জন্য কবিতা লেখা ওই আবু তালেবকে জাননাতে নিতে পারে জানলাতে নিতে পারে অথচই আবু তালেব নবীর আত্মীয় নবীর বংশীয় কোরাইশ বংশীয় আরব বংশীয় নবীর বংশের নবীর রক্তের কিন্তু তার নবীর রক্তের হওয়া নবীর আত্মীয় হওয়া কুরাইশ হওয়া কবিতা লেখা কথি দাগাওয়া নবীর জন্য যান দিতে রাজি হওয়া তাকে জাননাতে নিতে পারে নাই কারণ এই আবু তালেব নবীর চেহারাটা নিজের চেহারায় লাগায় নাই নবীর সুন্নতটা নিজের সুন্নত বানাই নাই নবীর আখলাপটা নিজের আখলাপ বানায় নাই নবীর অবস্থানটা নিজের অবস্থান বানায় নাই নবীর নামাজটা নিজের নামাজ বানাই নাই নবীর সিরাজটা নিজের সিরাজ বনায় নেই এই জন্য তার মহাব্বত তার ভালোবাসা তার অসিদা তার কবিতা তার নবীর জন্য ভালোবাসা তাকে জানলাতে নিতে পারে নাই কিন্তু ওই দূরের এক আফ্রিকার এক কালুকৃষ্ণ বেলাল যার আরব বংশীয় না যে গোলাম বংশীয় উচ্চবংশীয় না সাধারণ বংশীয় গোলাম বংশীয় ওই কালুকৃষ্ণ বেলাল যখন এসে নবীর সুন্নতকে নিজের সুন্নত বানিয়েছে রবির আশ্লাৎকে কিন্তু ওই বেলাল যখন রবীর সুন্নত কে আর নিজের সুন্নত বানিয়েছে নবীর আখলাগকে নিজের আখলাক বানিয়েছে তখন এই কালো কৃষ্ণ বেলাল হেঁটে চলে মদিনায় আওয়াজ পাওয়া যায় আরো আমি জানি জুতার আওয়াজ পাচ্ছিলাম সামনে সামনে আমি জিব্রিল বললাম হে জিব্রিল জুতার আওয়াজটা কার তখন জিব্রিল আলি সাল্লাম বললেন এই জুতার আওয়াজ হলো আপনার সাহাবি বেদাল হাব কি বোঝা গেল আবু তালেব নবীর আত্মীয় হবার পরেও নবীর সুন্নত নাম মানার কারণে আর ওই কালাকৃষ্ণ বেড়াল যখন নবীর নিয়েছেন হেঁটে চলে মদিনার গলিতে জুতার আওয়াজ পাওয়া যায় জন্ম থেকে জুতার আওয়াজ পাওয়া যায় কি বোঝা গেল দেওয়ালে শিকা মানলি আসে গেল হ্যাঁ এর জায়গায় একচুয়ালি গিয়েছিলাম ব্যক্তির আত্মীয় মারা যাইতেছে কি করতেছে ভালো করে বুঝবে ভালো করে বুঝবে আত্মীয় মারা যাইতেছে এখন তার বাবা তার বিবি তার সন্তান সবাই মিলা কাটতেছে কথা কি বুঝতেছে লোকটা মারা যাচ্ছে আর আত্মীয় সবাই মিলা কাঁদতেছে অনেক কাঁদতেছে মাতন করে কাঁদতেছে লোকটা জোহরের পরে মরে গেছে জোহরের পরে এখন সবাই কান্নাছে এদের মহবত আছে আমার কাছে মহবত আছে আবার লোকটা মারা যাচ্ছে মারা যাচ্ছে দেখে আত্মীয় সতন সবাই ভুল হয়ে বৈশা হায় হায় হায় হায় করে মাতন লোকটা মারা গেল জোর পরে মারা দেওয়ার সাথে সাথে ভিতরে গিয়ে ঘোয়ার বোঝা গেল এই মৃত ব্যক্তির জন্য এরা পাগল না শত্রু পাগল ভালো করে বুঝবেন আগে কান্দে কেন আমাদের সারাদ সাধারণ বিবেক বলবে এ লোকটা মরে না কেন এই জন্য কাঁদে বুঝে না কাকর দূর হয় না কেন কি লাগিয়ে কানবে ঠিক না ভাই এক তারিখ মারা গেছে এক তারিখ মারা গেছে এক তারিখ মারা যান নাই অথচ শিয়ারা এক তারিখ কান্না শুরু করে ঠিক আই তারিখেও মারা যান নাই ওই দিনও কান্দে ওই দশ তারিখের সকালেও মারা যায়নি অথচ সকাল 10টা এগারোটার দিকে মাতম মিছিল বের হয় কি হয় না হয় কি হয় না কাঁদতেছে কখন পর্যন্ত জুহর পর্যন্ত হজরত হুসাইনের কল্যা আলাদা হয়েছে রক্তাক্ত হয়েছেন শহীদ হয়েছেন জুহরের পরে কোন সময় ঘুমিয়ে থাকে বুজা গেল ওই শিয়া গোটা বিশ্বের মুসলমানদেরকে উল বাজাচ্ছে আসলে সে মহিদ্দিনে আহলে বাড়িতে নয় বরং আহলে বাড়িতে সবচেয়ে বড় প্রশ্ন যদি আলে বাইতের মহাত্মে কাটত তাহলে ওই শিয়ার বাচ্চা পরে আসরের আগ মুহূর্তে যখন হজরতে দেখো কারবার এই শেষ তারিখ পর্যন্ত মাতন করতেনা ভাই কেমন ভণ্ড নেই সময় মারা যায় নাই সকালেও মারা যাওয়ার আগ মুহূর্তেও কান্দ আর মরে গেল শহীদ হয়ে গেল আর সময় রহমানাবাদ এলাকায় একবার বয়ান করতেছিলেন তো বয়ানের মধ্যে উনি বললেন শিয়াদের কোরআন তো হচ্ছে সত্তর গজ তো খুললে কত গজ হয়ে গেল একশো চল্লিশ বস তো এত বলতে আমার বাড়িতে বেলা বর্ণামী কোরআন তো এই কোরআনকে বর্তমানে শিয়ারা মানে বলেন না শিয়ারা মানে এই কোরআনে কোন সন্দেহ আর একটা কথা বলে শেষ করে দেবো এই কোরআন কারণ আল্লাহর জমিন আপনার মনে আমার সাথে বলেন না জমিন জিন ইনসান তরুলতা দাসপালা আল্লা বলে মুলকি মাখলুক না মানে সৃষ্টি মাখলুক মানে কি কথা বুঝলেন না আসমান মখলুক আসমান মখলুক সূর্য তারা চাঁদ জানান জিব্রাইল মিকাইল ফেরস্তা জিন ইনসান হজরত আদম থেকে নিয়ে হজরত এসা পর্যন্ত সমস্ত রবি खलुक ना सब मखलुक आसमान मखलुक जमीन माखलुक आकाशे सबकिखलुक जिनलुक ना से हलो कुरान सिफात आल्ला गुण एट मखलुक ना मोटा कथा बोलो আপনি বাড়ি বানাইছেন কি দিয়ে বানাবেন হাত দিয়ে কি হাত দিয়ে আপনি প্লেন বানাবেন হাত দিয়ে ক্যামেরা বানাবেন হাত দিয়ে কম্পিউটার বানাবেন হাত দিয়ে মোবাইল বানাবেন হাত দিয়ে টেবিল বানাবেন হাত দিয়ে মাইক বানাবেন হাত দিয়ে কিন্তু কথা কি দিয়ে থেকে আসে ভিতর থেকে তোর কথা বোঝে না কথা কি বাইরের না ভিতরে কথা বুঝতে পারি বাহিরের বলেন না কোন জায়গা আরে ভাই কথা কোন জায়গার থেকে আসে কালাম কোন জায়গা থেকে আসে ভালো করে বুঝবেন আর আল্লাহর ভিতর থেকে এসেছে এই জন্য এটা মাহলুক না এটা আল্লাহর সিফাত কোরআন মাহলুক বলেন না কোরআন মাহলুক এসে সেটি মাধ্যমে নবীর সিরায় নাজিল হয়েছে নবীর পবিত্র জবানের মাধ্যমে শুনেছেন সাবি থেকে তাড়ি তাবি থেকে তাবে তাবড়ি তারপরে মুখ নিঃশের প্রান্ত হয়ে বড় জিনিস বল এই কোরআনটা দুনিয়ার কোন জিনিস বলেন না কোরআন দুনিয়ার কোন জিনিস আসছে আল্লাহর কাছ থেকে কোন জায়গা অনেকে জিজ্ঞেস করে দুনিয়ার এলেমার কোরআন শিক্ষার এলে সংশ্লিষ্ট আসমান আর জমিনে যে পার্থক্য দুনিয়ার এলেম আর আল্লাহ এলমের মাঝে সেই পার্থক্য ঠিক ভাই এই কোরআন কেমন জ্ঞান কেমন আল্লাহুল কোরআনে করিমের অসংখ্য আয়াতে করিম সোল্লা হাজি অসংখ্য বার শুনেছেন বাকি আমি থেকে যেটি মিসকাতুল মাস কিতাবের কিতাবুল মাঝে আনা হয়েছে হাজিস্তান অনুবাদ করে শেষ করে দেবে হাজি কেনা বললেন কিছু লোকেরা আলোচনা করতেছিল যে ওলামায়ে কেন হ্যাঁ বুঝলি অনেক বড় ব্যক্তি তোকে মনে করা হয়ে যায় না তো নবির কাছে যখন এরকম কথা গেল্লা খাদিফ বললেন ফজলুল্লাহ مؤتمن عليه الدور فمول العالم الذي يصلي بالنافل المقطوبا ثم يجلس فيعوذ الناس على العابد الذي يصوم نهارا ويقوم ليلا পরে মানুষকে কিছু দিনের মাসালা বলে মাদ্রাসা পড়াইতে যায় দিনের কথা কিছু শিখায় এই ব্যক্তি ওই আলেমটা কেমন ওই আলেমটা ওই হাবের যে আবেদ সারা দিন বোঝা রাখে সারা রাত্রে পরে ওই আবেদের তুলনায় ওই আলেমের মর্যাদা কেমন জানো যেমন সাহাবাই কেরামের উপরে আল্লাহ নবী এমন ভেঙ্গে দিয়েছেন অনেকে মনে করবে যে মনে হয় ব্যাখ্যা করে যে আলেম যেমন কোন থেকে নিয়ে যে কোন সাহাবি এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাহাবায় কেরামের তাহাজ এলম এক নবী বলতেছেন শুনে রাখো যেই আলেম দিনের মৌলিক বিষয়গুলো পালন করে ওই আলেমটা তোমার মতো সারা জিন্দিগু করা আলেমটা শ্রেষ্ঠ এখন এরকম আলেম নিজে হইতে পারি না পারি বাধ্য ভাই বা ভিত সবাই হ্যাঁ আমি শেষ করা হয়েছে আমি মোহাম্মত করে ছেলের নাম রাখছি মহাবিয়া ইচ্ছে করিয়াছি আমাদের দেশের এরকম পরিস্থিতি আমি তো বলি সাহেব সার্থক এই জঘন্য কিতাব কিন্তু মহাবিয়ার নাম নাই কম নাম মহাবিয়া এই শিয়া আর মধুদি রাশি এই প্রবাহ ইসলামের ইতিহাসের চৌষট্টি লক্ষ্য ছাপ্পান্ন হাজার উপরে আমরা বলি ওমর ছিলেন অর্ধপৃথিবীর শাসক আসলে সত্যিকার অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হজরতে মহাবিয়া দিল ওনার সময়ে আপনার ইতিহাস খুলে পড়ুন ইতিহাস খুলে দেখুন এই যে বর্তমানে যুক্তরাষ্ট্রে ইসলাম পৌঁছেছে উগান্ডায় ইসলাম এসেছে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ জাহাজ পাঠিয়েছিলেন এর মাঝে দুই জাহাজ ছিল শুধু হাফেজদের জাহাজ শুধু ওরামায় কেরামের জাহাজ ওই যুদ্ধ জাহাজ বিভিন্ন আফ্রিকার জঙ্গলের বিভিন্ন দ্বীপের মাঝে জঙ্গলের ভিতরে এখন মুসলমান পাওয়া যায় ওই হজরত আমির সেই যুদ্ধ কাফেলার মাধ্যমে ওই দুর্ভিক্ষে পথিত ওই নাইজেরিয়া সুদান উগান্ডা কঙ্গুল ওই সমস্ত এলাকায় ইসলামের ঝান্ডা উদ্দীন হয়েছে আমির এইজন্য সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল খ্রিস্টানরা এই জন্য তারা ষড়যন্ত্র করে এই মহান সাহাবির ব্যাপারে এমন সব জঘন্য কথা শিয়া রাফিল যে লেখা ওই বই ওই আবর্জনা থেকে এনে এই সাহাবিকে সমালোচিত করেছে সস কথা বলতে শেষ কথা আমি যেহেতু এই কথা দিয়ে যেহেতু শিয়া শিয়া আসছে শিয়া দিয়ে শেষ করি হামিদে আবির মুখারী রহমতুল্লাহ করতেছি তিনি একটা কথা বলতেন মাসি দুই প্রকারি কয় প্রকার মাসি কয় প্রকার এক প্রকার মাসি হলো মৌ এক প্রকার মাসি কি মৌ মাসির জিন্দগিতে পায়খানা বসতে আবর্জনায় বসে বাঘানে যায় বাগানে মৌমাসি কে পাওয়া যায় ফুলের মাঝে মৌমাসি কোনদিন পায়খানায় বসে আবর্জনায় বসে ডাস্টবিনে বসে কিন্তু আরেকজনের মাসি আছে নোংরা এলে দেখবেন পায়খানায় বসে আছে আবর্জনায় বসে আছে নোংরা মাসি মানে তিনি বুঝাচ্ছেন এক তো হলো ইতিহাসের ওই আস্তাকুমের শিয়াদের কাফের শিয়া রাফিদের লেখা ওই নোংরা ইতিহাসের ভাগার নোংরা ইতিহাসের ওই আস্তাকুর ওই নোংরা ইতিহাসের ওই দস্তাবেজ ওই নোংরা ইতিহাসের ওই ডাস্টবিন আরেক হলো পবিত্র কোরআন আরেক হলো আরেক হলো পবিত্র কোরআনের সেই ফুলের ফুলের বাগান সেই ফুলের বাগানের ফুলের বাগানের মৌড় সেই ফুলের সুগন্ধিতে গোটা বিশ্বের সমস্ত কুফুরির অন্ধকার দূর হয়ে আলোয় আলোকিত হয়ে গিয়েছিল আমির শরীয় বলতেছেন শোনো শোনো কোরআন বলতেছে হুমুল সমস্ত সাহাবিরা কিন্তু সত্যবাদী উল্লাকা হুমুল মুসলে হন সব সাহাবিরা কিন্তু সফল কাম উল্লাকা হুমুল মু সমস্ত এইভাবে আল্লাহ রাজি সাহাবিরাও আল্লাহর প্রতি রাজি তুমি মৌমাফি হয়ে কোরআনের পাতা সত্যবাদী ছিল সাবিরা সফল কাম ছিল আরেক স্বার্থান বিরুদ্ধে বলেছে এক সাহাবি আরেক সাহাবির বিরুদ্ধে যুদ্ধ করেছে স্বার্থবাদী ছিল এগুলো ইতিহাসের ওই বস্তা পোচা ওই ডাস্টবিন ওই আছে তুমি তো মৌমাসি হো গান্ধী নোংরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহিদের উপরে রাজি আমরা বলি আমরা মৌমাসি কোরআনের পাতা আমাদের কাছে গ্রহণযোগ্য কোরআনের উল্টা পৃথিবীর সমস্ত লেখকেরা সমস্ত স্বার্থান্বে কাজ করেছে তাহলে সেই ইতিহাসের নোংরা ভাগারকে আমি ফেলে দিয়ে বলবো কোরআনের পাতা আমার গলার মারা কোরআনের পাতা আমাদের আমরা নোংরা মাসি হয়ে ইতিহাস দিয়ে সাহাবিদের মাপিদের মাপ আল্লাহুল আমাদের যে কথাগুলি বললাম এক নম্বর কয়েকটা কথা বললাম এক নম্বর বর্তমানে শিয়া রাশিজিরা ইসলামের নামে মানুষকে ধোকা দিচ্ছে আপনাদের এলাকায় কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়তেছে নেট ইন্টারনেটের যুগে এইভাবে এই ব্যাপারে আপনার সতর্ক থাকবেন দুই নম্বর কথা বললাম সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা নোংরা কথা বলবো না তিন নম্বর এলম এবং কোরআন আল্লাহ রব্বুল আমি পাঠিয়েছেন এটা আল্লাহর কালাম কার আল্লাহ পাঠিয়েছেন এই কালাম যার অন্তরে থাকবে সেই ব্যক্তি আল্লাহ হয়ে যাবে এই জন্য আমরা নিজেরা নিজের সন্তানদেরকে আলেম বাড়ানোর চেষ্টা করব। এবং মাদ্রাসা মসজিদ যারা দিনের প্রতিষ্ঠা আছে সেগুলোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করবো